এবং দূরের পৃথিবীর যেখান থেকে এখন আপনারা বোনেরা আপনাদেরকে আমি সালাম দিচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমরা আজকে আপনাদের সামনে যে ডালি নিয়ে এসেছি সেটা হলো নবী করিম সাল তার আনিত জীবন বিধান ইসলাম কোরআন এবং হাদিসে আমরা নারীদের সম্পর্কে কি পায় এবং তাদের কি ডিরেকশন আমরা পাই সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ নবী মোহাম্মদ সাল্ল আলহ্লাম মেয়েদেরকে কখনো মনে করেননি যে তাদের শিক্ষার দরকার নাই তাদের দুনিয়ার জীবনে চলার জন্য পুরুষের সমকক্ষ হওয়ার দরকার নেই বরং তিনি এমন এক সমাজে এসেছিলেন যে সমাজে নারীকে কোনো মূল্য দেওয়া হতো না অমরাদ্লাহ তাল আনহু বলেন যে কন্যা मर फिर जुगे निस क्या लागते मैटार्ज मन करना क्योंकि जो देखे कुरान त जिकिर कर तक सरण करसुल करीम सल्लाम तरह सम्पर् कथा ते मज दे से तक हमें चिंता करल हाँ तरा मतन मानुष तो इसलमे मे केच्चा যারা মেয়ে আছে তাদেরকে কী ডিরেকশান দেয় কি পথ দেখায় আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা আলোচনা করছিলাম যে একজন মহিলা একজন মেয়ে মানুষের বুদ্ধি বিচক্ষণতা চিন্তা মেধার জগৎকে পরিশীলিত করার জন্য ইসলাম আমাদেরকে কি বলে আমরা আলোচনা করতেছিলাম যে আমাদের প্রথম ইসলাম আমাদের জ্ঞান শেখার জন্য বলেছে আর জ্ঞান শেখার জন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের মুসলিম মেয়েরা সেই প্রথম যুগে নবী মোহাম্মদ সাল্লাহ আসালামের যুগে তার কিছু দৃষ্টান্ত আমরা দিয়েছিলাম তো আমরা এখন আমাদের কি করতে হবে আমাদের প্রথম কাজ হলো যে আমরা কোরআন পড়বো শুধু কোরআন পড়বো না কোরআন তেলাওয়াত করব এবং হাক্কা তেলাওয়াতের মধ্যে হলো যে কোরআনের অর্থ বুঝবো আমল করব এবং যতটুকু বুঝেছি সেটাকে মানুষের কাছে পৌঁছে দেব। এটা হলো আমাদের কোরআন বুঝার। পর্যায়ে প্রত্যেক যেন আমাদের তেলাওয়াত হয় প্রত্যেক দিন যেন আমরা কিছু না কিছু বোঝার চেষ্টা করি একটা টার্গেট নেবো যে আমরা কোমপক্ষে কোরআন শরফের সব অর্থগুলো জানার চেষ্টা করব অনুবাদ দেখে দেখে যদি নিজে না বুঝতে পারে এবং অনুবাদ বোঝা হয়ে যাওয়ার পরে একটা তাফসির টার্গেট নেবো যে এই তাপসিরটা আমি শেষ করবো আমি এমনি কাছির কথা বলেছিলাম আরও যত বাংলা ভাষায় তাপসির আছে ইংলিশ ভাষায় তাপসির আছে আপনারা সব তাফসির পড়েন সমস্যা নেই এমনি কাসির একবার পড়ার পরে আপনার কাছে কিন্তু অন্যগুলো বুঝতে পারবেন যে কোনটি শাহি কথা আছে কোনটি বাতিল কথা আছে এমনি কাছে এই যোগ্যটা আপনাকে তৈরি করে দেয় আমি তারপরে বলেছিলাম যে হাদিস পড়ার জন্য হাদিস অধ্যয়ন করতে গেলে সবচেয়ে যে জিনিস মাথায় রাখতে হবে যে হাদিসের মানে প্রধানত কয়েকটা ভাগ আছে প্রথম ভাগ হলো যে হাদিস এটা গ্রহণ করা যাবে কি না যাবে এ সম্পর্কে হাদিসের মৌলিক মানে কয়েকটি ভাগ আছে তার মধ্যে একটা হলো শাহি হাদিস শাহি হাদিস যদি না হয় ঈফ হাদিস যদি হয় তার উপরে আমল করার জন্য ব্যস্ত হওয়ার দরকার নাই সাহি হাদিস এতগুলো আছে ইসলামের মধ্যে যেগুলো উপর আমল করতে গেলে সারা জীবন চলে যাবে তাও শেষ হবে না আমাদের সমাজে অনেকে আমরা জাইফ হাদিস দায়িফ হাদিস দুর্বল হাদিসগুলোর উপর আমল করে। বিশেষত বুখারি মুসলিম এই দুটো হাদিসের মধ্যে যতগুলো হাদিস আসছে নাসাই আবু দাউদ ইবনে মাজা তিরমিরি এর মধ্যে এই যে বাদবাকি চারটার মধ্যে কিছু কিছু হাদিস আছে কিছু কিছু দায়ীফাদিস বর্তমান যুগের বড় মহাদিস নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহী আমাদের উস্তাদ উস্তাদ ছিলেন তিনি কখনো কখনো তার কাছ থেকে আমরা কিছু এলেম নিয়েছি আমরা আমি আমি ব্যক্তিগতভাবে খুব আনন্দিত যে তিনি এই কাজটা করে গেছেন যে আমাদের কাছে যে সমস্ত বইগুলো আছে কুতুবচিতা হোক আর যাও। হোক এর মধ্যে যে ভুলগুলো আছে জাইফ হাদিস আছে উনি আমাদেরকে তুলে ধরেছেন যে এটা দায় হাদিস মিসকাতুল মাসাহি মিসকাত শরীফ একটা হাদিসের গ্রন্থ এটা আপনারা পড়তে পারেন বিশেষ করে তার ফসল আউ্বাল ফসলুল আউ্বাল প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার মানে এক একটা চ্যাপ্টারের আন্ডারে উনি আরও তিনটি সাব চ্যাপ্টার উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমটা এবং দ্বিতীয়টাই সাহি হাদিসের প্রাধান্য বেশি থাকে তৃতীয় অধ্যায়ে দায়িফ হাদিসগুলো উনি নিয়ে আসছেন সামান্য কয়েকটা কিছু হাদিস আছে যেগুলো আপনার উনি নিজেও বলে গেছেন যে হাদিসটা দুর্বল এটা আবার ঠিক না কিন্তু দাইফের আবার কিছু আছে যে অনেকগুলো একটা হাদিস অনেকগুলো সনদে আসছে অনেকগুলো চেন অফ ন্যারেশনে আসছে সেগুলো কিন্তু আবার আর একটু উপরে চলে যায় হাসান হয়ে যায় তো এগুলো কিন্তু আরও ভালো আমল করা যাবে কোনো সন্দেহ নাই সন্দেহ ছাড়া আমল করা যাবে এবং অন্যকে বলা যাবে আমল করার জন্য তো আমরা মাথায় রাখবো যে আমরা জৈব হাদিসগুলোতে আমরা সাবধান হব। সহি হাদিস যা আছে পুরোপুরি গ্রহণ করব। আমল করব বুঝবো এবং এটাকে মানুষের কাছে দাওয়াত দেবো ইনশাআল্লাহ আর একটা আমাদের সমাজে আরেকটা জিনিস আছে যেগুলো মধু হাদিস মৌদু মানে হল জাল হাদিস বহু জাল হাদিস বাঙালি সমাজে খুব না। এবং জাল হাদিস বলাও যাবে না যেমন আমাদের দেশে একটা হাদিস সবসময় বলা হতো যে পুতলু বলে আইলাওয়ালা অফিস তোমরা চিনে গেলেও তোমরা এলম শেখা করো বলে এটা হাদিস এটা হাদিস না যদি কেউ বলে এটা হাদিস এটা গুনার কাজ হবে কারণ মনে রাখবেন যে আল্লাহ রসুল বলেননি হ্যা এমন কোন কাজ যদি আপনি বলে আল্লাহ রসুল বলেছেন এমন কোন কথা যেটা আল্লাহ রসুল বলেননি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তোমার স্থান জাহান্নামের মধ্যে হবে তা আমাদের এই রিস্ক নেওয়া দরকার কি আমরা তো সবাই জানাতে যেতে চাই তো যেটা আল্লাহ রসুল বলেননি তার জীবনে ঘটেনি আমরা তার সম্পর্কে বলে আমরা কেন এই বিপদের মধ্যে পড়বো আমরা মনে করব যে জাল হাদিসের পাশে আমরা কেউ যাব না জয়ুফ হাদিসের মারাত্মক দুর্বল হাদিসগুলো আমরা গ্রহণ করব না হাসান হাদিসগুলো আমরা অবশ্যই গ্রহণ করতে পারি সাহিলি গাই আমরা অবশ্যই গ্রহণ করতে পারি সাহি হাদিস আমরা কোন সমস্যা ছাড়াই গ্রহণ করতে পারি তো এইভাবে আপনারা যখন হাদিস পড়বেন তখন এই ক্যাটাগরিগুলো একটু মাথায় রাখবেন হাদিসের আরে কিছু ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হল এরকম যে কিছু সুন্নত এবং হাদিস আছে এরকম আল্লাহ রসুল সাল্লা একটা জেনারেল করে দিয়েছেন সবার জন্য সমান এখানে আল্লাহ রসুলের জন্য হবে অন্য জন্য হবে না তা না এটা সবার জন্য স্ত্রী পুত্র স্বামী সবার জন্য সবার জন্য প্রযোজ্য এটাকে বলা হয় আল্লাহ হাদিস আর সুনাল আম্মা সবাই ইঞ্জিনোরাল ইঞ্জিনোরাল সুননা কিছু সুন্না আছে যেটা আল্লাহ রসুল সাল্লাম করেছেন কিন্তু এটা ছিল খাসা খাসা মানে হলো প্রাইভেট পারসোনাল স্পেসিফিকলি ফর হিম আল্লাহ তাল রসুলের জন্যই এবং তিনি বলেছেন এইগুলো তোমরা করবানা যেমন ধরেন এই যে রোজা সিয়াম সাধনা করা সিয়াম সাধনা কিন্তু ইফতারি করে করতে হবে আবার পরের দিন আপনি আবার রোজা রাখবেন এইভাবে ওটা আল্লাহ রসুল স্নাত কিন্তু আল্লাহ রসুল্লাহ আসালাম কখনো কখনো এমন করতেন যে ইফতার সাড়াই সাহারি সাড়ায় রোজা রেখে যেতেন একেবারে মাঝখানে কোনো কিছু খেতেন না একের পর এক এক দুই তিন দিন পর্যন্ত এইভাবে রোজা রেখেছেন মাঝখানে কিচ্ছু খাননি আল্লাহ রসুল সাল্লাহ আসলাম দেখলেন একদিন এক লোক এই মসজিদে শুয়ে রয়েছে বেহুস মতন হয়ে গেছে উনি বললেন যে কে এই ব্যক্তি তারা সবাই জবাব দিল যে দিল্লাহ এই হলো এমন এক ব্যক্তি যে আপনার পদঙ্ক অনুসরণ করে যে রোজা সাময়াল কন্টিনিউরকম ইফতারি ছাড়াই রোজা রেখে যাচ্ছে উনি বললেন যে তোমরা এটা করো না এটা আমার কাজ এটা আমি করি আমার মতন কি তোমরা হতে পারবে ইন্ কারণ আমি যখন ঘুমাই পড়ি রব্বি ওই তখন আল্লাহ তালা আমাকে খাওয়াই আমাকে পান করায় এটা ঘুমের মধ্যে আল্লাহ তালা তাকে এটা করাতেন ফলে তিনি এটা পড়তেন এই বিয়ে করার ক্ষেত্রে তখন চারজনের উপরে কোনো মুসলমানের বিয়ে করা যায়জ নাই কিন্তু আল্লাহ রসুল নয়জন এগারো জন বিয়ে করেছেন এটাও আল্লাহ রসুল সাল্লামের জন্য খাস তাহা জোদনামাজ পড়া আল্লাহ রসুলের জন্য ফরজ ছিল কিন্তু আমাদের উপরে ফরজ না ফরজ হিসাবে যদি কেউ বানায় না এটা ঠিক হবে না এটা আল্লাহ রসুলের জন্য খাস তবে যদি কেউ নিয়মিত পড়ে যায় সুন্নত নকল হিসাবে ঠিকই আছে না পারলে কোনো সমস্যা নাই হয়তো আপনি সাত দিনের ছয় দিন পড়লেন হয়তো একদিন পড়লেনা ঠিকই আছে তো এই ধরনের আমল যেগুলো এগুলোকে বলা হয়ত পড়ার তাহলে দুটো মানে মানসিকতা একটা হলো যে এটা পড়তেই হবে না পড়লে কোনো কাজ হবে না এটা আপনি মনে করবেন না কিন্তু আপনি কখনো পড়লেন কখনো পড়লেন না কন্টিনিউস পারলে আপনি পড়লেন নফল হিসাবে শূন্য হিসাবে ঠিকই আছে কিন্তু আল্লাহ রসুলের জন্য ফরজ ছিল এটা হলো তার জন্য খাস এরকম অনেক আমল আছে যেটা আল্লাহ রসুল শূন্য থেকে আসছে কিন্তু এটা তার জন্য খাস ছিল এটা আমাদের এটা আমল করতে হবে না ওইভাবে তাহার জন্য আমাদের আমল করবো কিন্তু আমরা সুননাথ হিসাবে ফরজ হিসাবে নয় সুন আছে যেটা আদাত যেটা আল্লাহ রসুলাম করেছেন কিন্তু বেশ কিছু ট্রেডিশন আছে যেটা আল্লাহ রসুল আসসালামের যুগে হয়েছে কিন্তু এখন সেটা ওইভাবে করতে হবে এমন কোনো কথা নাই যেমন আল্লাহ ছিল যে ঘোড়ার উপরে চড়া গাধার উপরে চড়া উটের উপরে চড়া এখন আপনি বলবেন না যে না যেহেতু এগুলো আল্লাহ রসুল করেছেন তার একটা উট ছিল তার নাম ছিল কাসোয়া তার একটা ঘোড়া ছিল তার একটা নাম ছিল তার একটা গাধা ছিল আমিও এখন ঘোড়া গাধা আর উট কেনবো তার উপরে চলবো আমি মোটরসাইকেল চলবো না আমি রিক্সা চলবো না আমি বাস চলবো না আমি প্লেন চলবো না আমি উঠিয়ে পিটিয়ে উঠে আমি হজ করতে যাবো না এটা কিন্তু ঠিক না কিন্তু এই যে শূন্যটা আল্লাহ রসুলের এটা কিন্তু আদাত এটা হলো তার ট্রেডিশন ওই সময়কার ট্রেডিশন ছিল এটা সে সময় যদি প্লেন থাকতো আল্লাহ রসুল প্লেন চড়তেন এখনকার প্লেন আসছে আমরা প্লেন উঠবো এগুলো সুন্নত বেদাতের সাথে জড়িত না এগুলো আদাতের সাথে জড়িত ছোট্ট ব্রেকের পরে আমরা ফিরে আসবো ইনশাল্লাহ আপনি ততক্ষণে আপনারা থাকবেন আশা করি যাবেন না আসসালামু আলাইকুম श्लिष्ट कि आलोचित होलुमुलर आन, आन, हो आन, हो आलो हो आन शुरोन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 दिन रात सकाल सन्दाय जेने, जेने। किह रही देख बड़ गुणा प्रति सोमवार शनिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीस टी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 টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা যে এতক্ষ বসে আছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ কাছে দোয়া করছে যে আল্লাহ তাল্লাহ আমাদের প্রচেষ্টাগুলো কবুল করুন আপনার সময়টাকেও আল্লাহ তাল্লাহ কেয়ামতের নজাতের কবুল করুন আমরা আলোচনা করছিলাম যে আমাদেরকে কীভাবে সুন্না পড়তে হবে এবং সূন্য মানতে হবে সুননাতে একটা প্রকার আছে যেটা আদাত যেটা আল্লাহ রসুল্লাহ আসাল্লাম করেছেন কিন্তু এটা একটা একটা ট্রেডিশন হিসেবে করেছেন বেশ কিছু ট্রেডিশন আছে যেটা যুগে হয়েছে কিন্তু এখন সেটা ওইভাবে করতে কোনো কথা যেমন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 এটা কিন্তু ঠিক নয় কিন্তু এই যে সুনতটা আল্লাহ রসোল্লার এটা কিন্তু আদাত এটা হলো তার ট্রেডিশন ওই সময়কার ট্রেডিশন ছিল এটা সে সময় যদি প্লেন থাকতো আল্লাহ রসুল প্ল্যান চড়তেন এখনকার প্লেন আসছে আমরা প্ল্যান উঠবো এগুলো সুনত বেদাতের সাথে জড়িত না এগুলো আদাতের সাথে জড়িত আল্লাহ রসুল সাল্লি সাল্লামের জীবনে কখনও ভাত খাননি তাই বলে কি আমরা ভাত খাবো না আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের জীবনেও অনেক কিছু ঘটেছে যেটা আসলে তার ওই ট্রেডিশন অনুযায়ী হয়েছে এটা আমাদের জন্য এটা মানতে হবে মসজিদ বানিয়েছেন খেজুর গাছ দিয়ে উপরে খেজুরের ডাল দিয়ে সাদ দিয়েছেন এখন আমাদের এই যে সুনত মানার জন্য যদি বলেন যে না আমরা এখন মসজিদ বানাবো সেখানে ওরকম খেজুরের গাছ পুঁতে তার উপর দিয়ে খেজুরের ডাল বানাবো না এটা হলো একটা ট্রেডিশন ছিল ট্রেডিশনমূলক এই হা সুনগুলো কিন্তু আমাদের জন্য ফরজ নয় ও অজীব নয় এবং আরেকটা আছে যেটা আল্লাহ রসুল সাল্লি আসালামের সূন্যতে আপনারা পাবেন সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কখনো কখনো এমন হয়েছে যে তিনি এটা বলে দিয়েছেন ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন এটা তোমরা করলেও করতে পারো না করলেও না করতে পারো তো এখানে এই সমস্ত জায়গাগুলোতে একটা মুবাহ জিনিস এগুলোকে আমরা বেশি বাড়াবাড়ি করব না এগুলোতে আমাদের জন্য বেশি বাড়াবাড়ি না হয় তো এইভাবে সুন্নাতগুলোকে হাদিসগুলোকে মানা এবং পড়া আমাদের দরকার যদি কেউ মনে করে যে একটা সহি হাদিস আসছে তবে আমাদের মাঝহা এটা নাই আমাদের মাঝভাবে এটা করে না সহি হাদিস এসেছে মাঝহব তার বিপরীত করতেছে আপনি মাঝাব নিয়ে চিন্তা করবেন না আপনি সাহি হাদিসটার উপরে আমল করার চেষ্টা করবেন আমাদের নামাজে অনেক জায়গায় অনেক জিনিস আছে যেগুলো সাহি হাদিস দ্বারা আসেনি আমরা এখন ঝালাই করে নেবো যে না সাহি হাদিসগুলো আমরা আমল করব জাকাত দেওয়ার ক্ষেত্রে এরকম আমরা জাকাত দেই অনেক সাহি হাদিস আমরা পালন করি না যখন সাহি হাদিস আসছে আমি পালন করব। সীম সাধনার ক্ষেত্রে ওইরকম যার জীবনে যত বেশি শূন্যতা আছে সে তত বেশি আল্লাহ রসুলকে চিনতে পারবে কারণ হল যে আল্লাহ রসুল যে কাজগুলো করেছেন সেই কাজগুলো এই কে যে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তা চিনতে না কারণ আমার জীবনে তো নবী মোহাম্মদ নাই আমার জীবনে যদি মোহাম্মদ সাল্লা আসে কবরে যেয়ে তাকে চিনতে পারবো তো এটাই হলো আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে তিন নম্বর যে পরামর্শ এটা হলো জ্ঞানকে সুন্দর করার জন্য আমাদের ব্রেনকে তরুতাজা করার জন্য আমাদের জ্ঞানের পরিসীমাকে আরও বৃদ্ধি করার জন্য যেটা ইসলাম আমাদের সাজেস্ট করে তা হলো যে কোরআন হাদিসকে বোঝার জন্য যা যা দরকার তা তা করা যেমন আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহা তিনি কেমন ছিলেন তিনি কিন্তু শুধুমাত্র কোরআনকে নিয়ে ব্যস্ত ছিলেন না কোরআনের সাথে সাথে তিনি আল্লাহ রসুলির হাদিসগুলোকে সাথে নিয়ে আসতেন তার কাছ থেকে দুই হাজার হাদিস মানে বর্ণনা করা হয়েছে শুধু তাই না তিনি আরব দেশের তখনকার সময়ে প্রখ্যাত যারা কবি ছিলেন প্রত্যেক কবির ভালো ভালো লাইন গুলো ভালো ভালো কবিতাগুলো মুখস্ত করে রাখছিলেন এবং এটা এই কারণে যে কোরআন ওই শব্দগুলো যখন আসে তখন বুঝতে খুব সুবিধা হয় ধরেন আপনি যদি আরবি ভাষা জানেন শিখেছিলেন বলেই লাভ হয়েছে কোনটি জানেন যে আয়সা সিদ্দিক্লাহ তালা আনহা সম্পর্কে বলা হয় যে দিনের চার ভাগের এক ভাগ তার কাছ থেকে শুধু নেওয়া হয়েছে ছোটখাটো কোনো কথা না কিন্তু দিনের চার ভাগের এক ভাগ ধর্মের চার ভাগের এক ভাগ একটা মহিলা সাহাবি যিনি বেহেস্তে যাবেন যিনি নবী মোহাম্মদের স্ত্রী ছিলেন তার কাছ থেকে এসেছে আমি তো মনে করি যে মা বোনরা আমাদের সমাজে যারা আছেন এখান থেকে অনুপ্রাণিত হতে পারেন যে তিনি কোন পর্যায়ে ছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে কোরআন হাজিসকে বোঝার জন্য আমাদের অন্য বই পড়াও দরকার আছে আপনি একটু আরবি শেখেন আমাদের সমাজে আরবি শেখার প্রচলন নেই আমরা লন্ডনে অনেক বোনকে দেখি যে তারা আলহামদুলিল্লাহ মিশরে যাচ্ছেন সিরিয়ায় যাচ্ছেন ওখানে যেয়ে পড়াশুনো করেন এক মাস দুমাস মাস ছ মাস এক বছর থেকে আসেন আমি আমার এক ছাত্রী গেছেন জিজ্ঞেস করলাম যে এটা কেন হলো এ তো তোমরা কি জন্য গেলে তো বলল যে আমরা কোরআন আদিষ্টটাকে সরাসরি শিখতে চাচ্ছি তো এটা তাদের টাকা পয়সা এসে করেন কিন্তু আমাদের দেশে কিন্তু এই সুযোগ আছে আপনার আশেপাশে অনেক আলেম অলনা আছে যাদের কাছ থেকে এখন তো আলহামদুলিল্লাহ মেয়েরাও অনেক কামিল পাস করা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটু সুযোগ নিয়ে যে বোন আমাকে দৈনিক না পারেন সপ্তাহে দু ঘন্টা করে সময় দেন আমি একটু আরবি শিখতে চাই হয়তো আপনি পঁচিশটা আরবি এক সপ্তাহে শব্দ এক সপ্তাহে শিখলেন এরকম করতে করতে দেখা যাবে যে কোরআনের শব্দগুলো আপনার জানা হয়ে যাচ্ছে তখন কোরআন যেখান থেকে পড়েন না কেন আপনি মোটামুটি একটা অর্থ বুঝতে পারতেছেন এই জন্য আমাদের এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শেখা দরকার আবার কোরআন শরীফে কীভাবে বাক্যগুলো তৈরি হয়েছে এগুলো যদি একটু পড়েন তা আরও মজা লাগবে হাদিসের জিনিসগুলো যদি পড়েন মজা লাগবে কোরআন হাদিস থেকে জ্ঞান আহরণ করে যে সমস্ত বই লেখা হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে এই বইগুলো কিন্তু আমরা পড়তে পারি বইগুলো পড়তে গেলে মনে মনে রাখতে হবে যাদের জীবন খুব ভালো ছিল আমল খুব ভালো ছিল এলেমও খুব ভালো ছিল যেখানে মানে ভয় থাকে না জয়ীফ হাদিস নিয়ে তারা আসেনি মৌজু হাদিস নিয়ে আসেনি রকম লোকদের বই পড়বেন আমাদের দেশে বইয়ের ছড়াছড়ি কিন্তু মাথায় রাখবেন যে বই পড়ার আগে আপনি একটু দেখে নেবেন যে লোক এই লেখকটাকে লেখক সম্পর্কে একটু জেনে নেবেন এবং ভূমিকাটা একটু দেখবেন যে কি সম্পর্কে উনি লিখতে চেয়েছেন কীভাবে লিখেছেন অনেক বই আছে আমাদের দেশে তাজকিরাতুল আউলিয়া নামে একটা বই মকসুদুল মমিনের নামে একটা বই তারা যখন এই বইগুলো লিখছিলেন তখন আর বইয়ের জগতে কোনো বই ছিল না তো আলহামদুলিল্লাহ তারা অনেক খেদমত করেছেন আমরা গ্রহণ করেছি কিন্তু এর মধ্যে অনেক জয়ীফ কথা আছে অনেক বানানো কথা আছে অনেক ভুল ব্যাখ্যাও করা আছে এখন এর বিকল্প অনেক বই বেরিয়ে গেছে আপনারা সেগুলো পড়বেন যত পড়বেন কিন্তু তত জ্ঞান হবে আমি আবার আপনাদেরকে বলছি না যে কোনো লেখকের উৎস্ট হলো যে কোরআন এবং হাদিস যদি কেউ সুন্দর করে পড়ে তখন তার মধ্যে একটা গুণ আসে তার নাম হলো ফুরকান কোরআনকে ফুরকান বলা হয় ফুরকান বলা হয় কেন ইফার বাইনাল হককেই বল বাতেল কারণ কোরআন পড়লে আপনার কাছে কোনটি হক কোনটি বাতেল একটা ক্রাইটেরিয়া তৈরি হয়ে যায় তখন আপনি যে কোনো বই পড়লে যে না এই বইটা কোরআন হাদিসের সাথে ভালো আর এই বইটা কোরআন হাজির সাথে মিলতেছে না এরকম একটা ভাব আপনার আপনি নিজেই তৈরি করতে পারবেন তাহলে যে সমস্ত বইগুলো কোরআন হাদিস পড়তে আপনাকে সাহায্য করছে সেগুলো আপনি পড়বেন প্রত্যেক দিনে পড়বেন বেশি বেশি করে পড়া দরকার আমি আশ্চর্য হয়ে গেছি যে আমাদের পড়ার রেঞ্জ কত কম এই ব্রিটেনে এক মাসে যে বইগুলো প্রকাশিত হয় সারা মুসলিম বিশ্বের এক বছরে তার অর্ধেক বই প্রকাশিত হয় একজন ব্রিটিশ এগারোটা বই পড়ে এক বছরে তাদের পড়ার অবস্থা হলো সে তার মানে আমাদের মুসলিম বিশ্বে দেখা যাবে তার সে তুলনায় কিচ্ছু নেই আমরা যখন ট্রেনে চড়ি বাসে চড়ি আমরা দেখি যে সব বই নিয়ে বসে আছে ছেলে হোক মেয়ে হোক বই নিয়ে বসে আছে আর আমরা যারা বাঙালি বা পাকিস্তানি আমরা যারা মুসলিম গল্প করতেই আছে। এটা কিন্তু মানে পাশ্চাত্য কেন আমাদের উপরে উঠে গেল তার একটা বড়ো নিদর্শন হলো এটা যে তারা অনেক বেশি বই পড়ে মুসলিম বিশ্বে মানে এক বছরে যত বই বের হয় পাবলিশ হয় লন্ডনে এক মাসে তার অনেক বেশি বই বের হয় তো আপনি পলার যে জগৎটা কিন্তু মুসলমানদের কাছ থেকে চলে গেছে বিশেষ করে আমাদের মা বোনদের পড়ার জগৎ একেবারে কমে গেছে তো এটা আমাদের বাড়ানো দরকার অনেকে কিন্তু সশিক্ষিত হওয়া যায় অনেকে সশিক্ষিত হওয়া যায় সশিক্ষিত হওয়া এটা বিরাট গুণের ব্যাপার আর মনকে সুন্দর করে রাখার জন্য জীবন পরিচালনা করার জন্য আমি বোনদেরকে বলবো যে আপনারা সাহাবি আজমাইন্দের বই পড়বেন সাহাবি আজমাইন্দের জীবনের উপরে যত বই আছে এগুলো একটু বেশি করে পড়বেন সাহাবাহিক গ্রামের জীবন জিন্দিকিটা আমরা জানার চেষ্টা করব। দেখবেন যে নতুন গতি পাচ্ছেন জীবনে নতুন আনন্দ পাচ্ছেন জীবনে কি করতে হবে তার একটা গাইডলাইন পেয়ে যাচ্ছেন জীবনে অনেক স্বাভাবিকদের জীবন পাচ্ছেন যাদের স্বামী মারা যাওয়ার পরে তারা কি করেছে দেখলে আমার মনে তৃপ্তি আসবে আপনার সন্তান হয়েছে অনেক স্বাভাবিকদের জীবনে তারা কীভাবে সন্তান লালন করেছেন বলে দেবে আপনার সন্তান সব মারা গেছে তো এইভাবে সাহাবাদের জীবনী আমাদের সামনে বিশেষ করে মহিলা সাহাবিদের জীবনী পুরুষ সাহাবিদের যায় এদের জীবনটা আমাদের পড়া দরকার পড়ে এখান থেকে কিন্তু শিক্ষা অনেক কিছু আছে পরে যে কাজটা করা দরকার সেটা হলো বন্ধের যে আপনি টিচার হবেন ইমাম গাজ্লি বলেছেন যে জ্ঞান নিজের মধ্যে সুন্দরভাবে পরিশীলিত করার জন্য সবচেয়ে ভালো পথ হলো প্রথম শেখো তুমি নিজে শেখো এবং শেখার ক্ষেত্রে তুমি তুমি তুমি কাছে যাও। থেকে পরে তোমার যে সমস্ত বান্ধবী আছে বন্ধু আছে পুরুষের ক্ষেত্রে বলা হচ্ছে জমিল বলা হয় এদের সাথে তুমি এটা নিয়ে আলোচনা করো তাহলে তার জ্ঞান তোমার জ্ঞানের সাথে একটু এটা যুক্ত হলো এরপরে যে তৃতীয় স্তরে তুমি শেখাও তুমি টিচার হও যদি তুমি এই পন্থায় সামনে যাও জীবনে আমিও যা বুঝেছি সেও সেরকম বুঝেছে এই বুঝটা ঠিক আছে এখন যে তুমি শিখাও এই স্তর হলো তুমি শিখাও যদি তুমি শিখাতে পারো তোমার এলেম কখনো ভুলে যাবে না তুমি এটা তোমার মাথার মধ্যে চিরস্থায়ী ভাবে থেকে যাবে তো আমাদের ওই রকম করা সেটার জন্য টার্গেট নেওয়া দরকার প্রথমে নিজের ঘরে স্বামীও হতে পারে সন্তান হতে পারে অনেক সময় স্বামীর পড়াশুনো করার সময় নেই দুইজন আপনারা ইঞ্জিনিয়ার মানুষ দুইজন ডাক্তার মানুষ দুইজনের জ্ঞান ইসলামিক জ্ঞান কম আপনার একটু সময় আছে আপনি একটু পড়লেন সকালবেলা একটু সময় নিয়ে তার সাথে বসে একটু আলোচনা করলেন শেখার চেষ্টা করলেন আবার বাচ্চারা আছে তাদেরকে একটু শেখানোর চেষ্টা করলেন দেখুন আমাদের সমাজে সবচেয়ে বড়ো ভুল হয় যায় যে আমরা দোয়াগুলো কিন্তু ভুলে যাই দোয়াগুলো ছোটোবেলায় শিখি বলে ভুলে যায় ছোটবেলার থেকে ওদের দোয়া পড়ানো শুরু করে দিন এইভাবে আমরা যদি কাজ করতে পারি দেখা যাবে কি যে আমাদের জ্ঞান বাড়তেছে আমল বাড়ছে আমাদের শরীরে একটা নূর তৈরি হচ্ছে এবং নূরের কারণে আমরা জান্নাতের রাস্তা দেখতে পাচ্ছি আর এইটা যদি হয় জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে এই কথাগুলো কিন্তু ইসলাম আমাদেরকে বলে দিচ্ছে আমাদের বোনদেরকে আমাদের ভাইদেরকে আমরা সামনে এগিয়ে যাই আমরা জানার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরাহমাতি ওবারকাত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 জানার জন্য এটি পবিত্র কোরআন এর একশো বারো সুরা আয়াত নাম্বার এক থেকে চার কল আহাদ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 हादी नम्बर पांच तेतर सल्लम कुरान तीन भागिस्टम द्वित हलो समायी एवं कारो मुखेक्षी नन तृत्य हलो लामिद्लम